ভবেরই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই একা রইবে পড়ে বন্ধুকে হো না একা রইবে পড়ে বন্ধুকে হো না ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই একা কী রইবে পড়ে বন্ধুকে হো না একা কি রইবে পড়ে বন্ধুকে হনা। মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠা মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠা মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার না তোমার কবরের দেশে হবে মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে কেউ তো তোমার না মাটি চাপা দিয়ে হয় রে মাটি চাপা দিয়ে হাইরে সবাই একা কী রইবে পড়ে বন্ধুকে হো নাই একা কি রইবে পড়ে বন্ধুকে হো নাই ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই একাকি রইবে পড়ে বন্ধুকে হো নাই একাকি রইবে পরে বন্ধুকে হো নাই জীবনের যত কামাই পরের হবে সব কিছু জীবনের যত কামাই পরের হবে সব কিছু এ পা পরকালে কেবল তোমার নাকামুলি গণ্য হবে এছাড়া সব কিছু বেকার জীবনের যত কামাই পরে রে সব কিছু পরকালে কেবল তোমার ন্যাকামলি গণ্য হবে এছাড়া সব কিছু বেকার খালি হাতে গেলে সে খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায় একা কী রইবে পড়ে বন্ধুকে হো নাই একা কী রইবে পড়ে বন্ধুকে হো নাই ভবের এই রঙ্গ খেলা সাঙ্গ যেদিন হবে ভাই ভবের এই রঙ্গ খেলা সাঙ্গ যেদিন হবে ভাই একা কী রইবে পড়ে বন্ধুকে হোমাই एका किईब के हनान एका किईब पढ़े बंधु के होना